মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাক আলহামদুলিল্লাহি রবিলাম আল্লাহ আশ্ফিল নবীনা মুহাম্মদ ওয়া আলাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা পিস বাংলার আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা আপনাদের সাথে আলোচনা শুরু করেছি সে বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় সুপ্রিয় দর্শক একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার জীবনে ইয়া কেন আবুদু ইয়া কেন এই যে ঘোষণা যে ঘোষণাটুকু আদর্শ মুসলিম ব্যক্তি তার সলাতেের প্রত্যেকটি রাকাতে সুরায় ফাতিহার মধ্যে তিনি দিচ্ছেন ইয়া কেন আবুদু আমরা তোমারই ইবাদত করছি ওয়াইয়া কানাস্তা আইন এবং তোমারই কাছে সাহায্য চাই এই যে ঘোষণা এই ঘোষণাটুকু সত্যিকারভাবে এই ঘোষণার যে ম্যারাতেপগুলো রয়েছে স্টেজগুলো রয়েছে সেই পর্যায়গুলো তিনি সত্যিকারভাবে তার জীবনে বাস্তবায়ন করবেন দুঃখজনক বিষয় হচ্ছে এই আমরা দেখি বা লক্ষ্য করি মুসলিম ব্যক্তি মূলত আনে করিমের কোনো অর্থ বুঝেন না তিনি আল্লাহ হাব্বুল আলমিনের সাথে কী কমিটমেন্ট করছেন আল্লাহ হাব্বুল আলমিনের কাছে কি বক্তব্য দিচ্ছেন কী স্বীকৃতি দিচ্ছেন কী ঘোষণা দিচ্ছেন এগুলো কিছুই জানেন না বলে ইয়া কানাহবুদু ইয়া কানাস্তাঈ এই ঘোষণা দেওয়ার পরেও বান্দা আল্লাহ রব্বুল আলমিনের বাদত বাদ দিয়ে দুনিয়ার মানুষের এবাদত মানুষের গোলামীর দিকে নিজেকে ধাবিত করছে এবং হাজার রকমের মাবুত নিজেরা তৈরি করে নিয়ে সেই মাবুতগুলোর উপাসনা করছে বা সেগুলোর এবাদতকে নিজের জীবনে গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা করছে এর কারণ হচ্ছে এই যে কালাম আল্লাহ রব্বুল আলমিনের যার মাধ্যমে আমি আমার ঘোষণাকে বারবার আল্লাহবুর আপনির কাছে তুলে ধরছি ইয়া কানা আবুধ ইয়া কানা এটি আমি সত্যিকারভাবে উপলব্ধি করি না যদি একজন আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকারভাবে এই ঘোষণাটুকু উপলব্ধি করেন তাহলে তিনি অবশ্যই এর যে মারাতেপগুলো রয়েছে সেগুলোকে বাস্তবায়ন করবেন ওই মারাতবগুলো থেকে ওই স্টেজগুলো থেকে ওই পর্যায়গুলো থেকে কয়েকটি পয়েন্ট আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রথমে যে পয়েন্টটি আমি দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে এই আল্লাহর বান্দা সত্যিকারভাবে আল্লাহ আব্বুল আলমিনের কাছে সর্বাবস্থায় সাহায্য কামনা করবে সে একমাত্র সাহায্য চাইবে আল্লাহর কাছে রসুল্লাহ ইসলাম থেকে আব্দুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ উত বর্ণনা করেন ইমাম তির মিজি রহমান আল্লাহ তলম তার সোনার মধ্যে আদেশটি বর্ণনা করেছেন সনদের দিক থেকে বিশুদ্ধ রসুল উল্লাহু আসলাম বলেন ইবনে আব্বাস রদি আল্লাহকে লক্ষ্য করে আর যখন সাহায্য কামনা করবে সাহায্য চাইবে শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমের মাধ্যমেই সাহায্য চাইবে সাহায্য একমাত্র আল্লাহ রবুল আলমের কাছেই চাইবে তাই এক নম্বর পয়েন্ট হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তি ইয়া কানা আবুদু আয়াকানা তাইনের এই মারাতেবগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মারাত্তাবাকে স্টেজকে গুরুত্ব দেবে যেটি হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় যদি কোনো সাহায্য লাভ করতে চায় তাহলে সাহায্যের হাতকে দরাজ করবে একমাত্র মহিয়ান আল্লাহ সুবাহ ও তালার দিকে দুনিয়ার কোনো মানুষের দিকে নয় কোনো দরবারে নয় কোনো খানকায় নয় কোনো গির্জায় নয় কোনো ব্যক্তির কাছে নয় কোনো পীরের কাছে নয় কোনো বুজুর্গের কাছে নয় কোনো তথাকথিত অলির কাছে নয় ইত্যাদি মানুষ যেগুলো আবিষ্কার করে নিয়েছে বিভিন্ন ধরনের পরিত্রাণকারী যেভাবে মানুষ বানিয়ে নিয়েছে তাদের কাছে নয় বরং একমাত্র পরিত্রাণকারী যিনি সেই মহিয়ান আল্লাহ সুবানু তালার কাছে নিজের হাতকে দরাজ করবে আল্লাহ রব্লুল আলমীর কাছে সাহায্য কামনা করবে সত্যিকারভাবে কোনো বান্ধা যদি আল্লাহ রব্বুল আলমীর কাছে সাহায্য কামনা করতে পারে এবং এই সাহায্যের ব্যাপারটি যদি সত্যিকার একমাত্র আল্লাহ রবুল আলমীর কাছে ন্যস্ত করতে পারে তাহলে আল্লাহ রুবাহান তালা বান্দাকে সাহায্য করবেন এতে কোনো সন্দেহ নেই যেহেতু আল্লাহ রবুল আলমিন বান্দাকে সাহায্য করার বিষয়টি প্রতিশ্রুতি দিয়েছেন তাই আমাদেরকে সাহায্য কামনা করতে হবে আল্লাহ রবুল আলমীর কাছে এবং সাহায্য কামনার পদ্ধতিও মহিয়ান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দার সাহায্য কামনা করবে আল্লাহর কাছে চাই যে আমরা আল্লাহ রবুল আলমিন তোমার কাছেই তো আমরা সাহায্য কামনা করি তোমার কাছেই সাহায্য চাই কিন্তু সাহায্য চাইবো কীভাবে সেই পদ্ধতি কী মহিন আল্লাহ রবুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন সাহায্য আমরা চাইব আল্লাহর তালা বলে দিয়েছেন তোমরা যদি আল্লাহ রবুল আলমীর কাছে সাহায্য চাও তাহলে তোমাদের সাহায্য চাওয়ার পদ্ধতি হচ্ছে মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবে সাহায্য চাইলে ধৈর্যের মাধ্যমে চাইতে হবে ধৈর্যশীল ব্যক্তি যদি সত্যিকার পাবে বিপদ আপদ বালা মুসিবতে যখন ধৈর্য ধারণ করবে অস্থির হবে না হতাশ হবে না নিজেকে আল্লাহ রবুল বিধানের বাইরে গিয়ে আল্লাহ রবুল আলমিনের উপর বেলেম করবে না কোনো দেবে না তখন আল্লাহ সুবাহনুব তালা তাকে সত্যিকারভাবে সাহায্য দেবেন সেটাই আল্লাহ সুবাহনুব তালা বলেছেন আল্লা দিন ইহি ও ইন্না ইহি রায়ুন তাদের যখন মুসিবত হয়ে যায় বিপদ আপদ হয়ে যায় তখন তারা যখন এটা বলে ইন্না আমরা আল্লাহর জন্য ইন্না ইহি রায়ুন এবং আমরা তার কাছেই ফিরে যাব। আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে এই বক্তব্যের মাধ্যমে তারা যদি সত্যিকার ভাবে দৈর্য ধারণ করে তাহলে ও বাসির আপনি তাদেরকে সুসম্বাদ দিন ওই দৈর্জশীলদেরকে সুসম্বাদ দিন আল্লাহ রাবুল আলমিন দৈর্জশীলদের সাথে আছেন আল্লাহ সুবাহ এই বিষয়টি বলে দিয়েছেন তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাবুল আলমীর কাছে সাহায্য প্রার্থনা করবে বিশ্ববর দ্বিতীয় যেই পদ্ধতি দ্বিতীয় যেই পন্থা আল্লাহ আল্লাহ রবুল্ আলমীর কাছে সাহায্য কামনা করার জন্য বলেছেন তা হচ্ছে আসলাহ সলাতের মাধ্যমে আমরা আল্লাহ রাবুল আলমীর কাছে সাহায্য চাইবো সলাাতের মাধ্যমে ইসলাম ইজয় ফেজাউর কোনো একটি বিষয় যদি রসুল্লাহ সাল্লা ইসলাম কি আমরুন করত রসুল্লাহ সাল্লা ইসলামকে চিন্তিত করত। রাসুল উল্লা সাল্লা সালামকে দুশ্চিন্তায় ফেলে দিত রসুল উল্লাহ সাল্লাহলী আসসালাম সাথে সাথেই সলাতের উদ্দেশ্যে দাঁড়িয়ে যেতেন আল্লাহ রব্বুল আলমের কাছে সাহায্য কামনা করার জন্য তাই একজন ইমানদার ব্যক্তি একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাবুল আলমের কাছে সাহায্য কামনা করবে এবং সেই সাহায্য সবর ধৈর্যের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে ইবাহতের মাধ্যমে আল্লাহ রবুল আলমের কাছে সাহায্য কামনা করবে আদর্শ মুসলিম ব্যক্তি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সাহায্য আল্লাহ রব্বুল আলমীর কাছে কামনা করবে এবং সেটাই চেষ্টা করবে এখান থেকে একটি কথা আপনাদেরকে জানতে হবে সেটি হচ্ছে এই আবার এই ভুল বোঝার কোনো সুযোগ নেই যে না দুনিয়ার কোনো মানুষের সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহ রবুল আলমীর কাছে সাহায্য চাইবে এর অর্থ হচ্ছে সাহায্য আল্লাহ রব্বুল আলমীর কাছেই চাইবে কিন্তু যদি এর জন্য কোন আসবাবের প্রয়োজন হয় এর জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় যে মাধ্যম টুকু আল্লাহ হবাহ তালা বান্দার জন্য বৈধ করেছে যে মাধ্যম টুকু আল্লাহ রবুল আলমিন অনুমোদন দিয়েছেন সেই মাধ্যম অবশ্যই ওই আদর্শ মুসলিম ব্যক্তি গ্রহণ করবে এবং সেই মাধ্যম থেকে সে পিছিয়ে থাকবে না মাধ্যম গ্রহণ করেই আল্লাহ রাবুল আমের কাছে সাহায্য কামনা করবে মাধ্যম এর উপায় অবলম্বন করেই তারপর একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ শুভানুমত আলার কাছে সাহায্য কামনা করবে এবং এই সাহায্য তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই হবে আমরা অনেকে মনে করে থাকি যে আমি আখ নাজাতের জন্য আল্লাহ কাছে চাইবো আমি আল্লাহ রাবুল আমের কাছে শুধু জান্ন চাইব আল্লাহ রবুল আলমীর কাছে আমি জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য চাইব গুনার মাপ চাইব ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি আল্লাহ রবুল আলমীর কাছে দুনিয়ার কোনো বিষয় চাইবো না দুনিয়ার বিষয়গুলো কার কাছে চাইবে এই চিন্তা করার সুযোগ নেই আল্লাহর বান্দা দুনিয়ার বিষয়গুলো আল্লাহ রব্লুল আলমীর কাছে চাইবে আখরাতের বিষয়গুলো আল্লাহ রবুল আলমীর কাছে চাইবে তাই তো আল্লাহ সুবান হোক তারা যখন আমাদেরকে দোয়ার শিক্ষা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সেভাবেই শিক্ষা দিয়েছেন যে তারা বলবে রব্যানা এথিন এফিন দুনিয়া হ্যাঁ তারা এই দোয়া করবে আমাদের প্রতিপালক হ্যাঁ আমাদের উত্তম জিনিস আছে তা আমাদেরকে দান করুন ওফিল আখরাতে এবং আমাদের জন্য উত্তম তা আমাদেরকে দান করুন এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবাহানু তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমাদেরকে সেই আল্লাহ রাবুল আলমের কাছে চাইতে হবে এই চাওয়া শুধু আখরাতের বিষয় নয় এই চাওয়া শুধু পরকালের বিষয় নয় এই চাওয়া শুধু গুণা থেকে মাফির বিষয় নয় এই চাওয়াটুকু আল্লাহ রব্বুল আলমীর কাছে দুনিয়ার বিষয় হবে দুনিয়ার ক্ষেত্রেও আমরা আল্লাহর শুভানমতার কাছে চাইব আল্লাহ রবুল্লা আলমীর কাছে আমরা ধরনা দেবো এবং আমরা সাহায্য কামনা করব। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এরপরে যে পয়েন্টটি আমরা আলোচনা করবো সেটি হচ্ছে ইয়াকানা আবুদ ইয়াকান্তা আইনের পর্যায়ের মধ্যে আরেকটি পয়েন্ট হলো মনজিরাতুল ফেরার ইল আল্লাহ আল্লাহর দিকে দাবিত হওয়ার জন্য চেষ্টা করবে সর্বাবস্থায় আল্লাহর দিকে দৌড়াবে আমরা ধড়াই। সকাল যখন গোর যখন হয়ে যায় শুভের সাদেকের পর থেকে আল্লাহর বান্দাগন ঘুম থেকে উঠে দৌড়াতে থাকে আমরা দৌড়াতে থাকি কোথায় দৌড়াচ্ছি কেন দৌড়াচ্ছি আমাদের অনেকের কাছে বিষয়গুলো স্পষ্ট নয় অথচ আমি দৌড়িয়ে যাচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি আমার দৌড়ানো শুধুমাত্র আমার আল্লাহর দিকে হবে আমার দুনিয়ার দৌড়ানো আল্লাহর দিকে হবে আমার ব্যবসা যে দৌড়ানো আল্লাহর দিকে হবে আমার যত দৌড়ানো আছে সব দৌড়ানোর মূলত আল্লাহর টার্গেটে হবে আল্লাহ রাবুল আলমীর দিকে হবে এটাই হচ্ছে মূলত ইয়াকানা আবুদ ইয়াকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মনসিল যে মঞ্জিলের কথা শেখুল ইসলাম এমন রহমতুল্লাহ উল্লেখ করেছেন যে আমি আমি কোন লক্ষ্যে দৌড়াচ্ছি আমার লক্ষ্যকে আমি নির্ধারণ করতে পেরেছি নাকি আমি শুধুমাত্র এমনি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি শুধু লক্ষ্যহীনভাবে যদি আমরা দৌড়াতে যাই তাহলে আমাদের দৌড়ানো ভুল হয়ে যাবে এই জন্য একজন আদর্শ মুসলিম ব্যক্তি কিন্তু তার লক্ষ্য ইরা আল্লাহ আলমের দিকে হবে সুপ্রিয় দর্শক দর্শকেরা সময় হলো বিরতির এখন বিরতিতে যাচ্ছি একটু পরেই ফিরে আসবো ইনশাল ততক্ষণ আমাদের সাথেই থাকুন চলছে এক জোয়ারে আলী সাল্লামের সুন্না পিছিল সরুপথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান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 सकाल सामे तुमरा कुरान तेल कारण पवित्र कुरान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 জানুন কত কার্যকরী ভাবে মোমিন রঞ্জিত করে বাংলায় সুপ্রিয় দর্শক আমরা আলোচনা করতেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার জীবনে ইয়া কানে আবুদ ইয়া কানে যে ঘোষণা রয়েছে সেই ঘোষণাকে বাস্তবায়ন করবে এর যেই মারাথেপগুলো রয়েছে এর যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোকে তার জীবনে সত্যিকার পাবে সেটাকে প্রতিফলিত করবে বাস্তবায়ন করবে এর একটি গুরুত্বপূর্ণ দিক বলেছে আল ফিরারুই আল্লাহ আল্লাহ রব্বুল আলমীর দিকে দৌড়াবে সেটি আল্লাহ সুবাহন তালা কোরআনের মধ্যে বলেছেন ফাফির রু তোমরা আল্লাহর দিকে দৌড়াও তোমরা আল্লাহর দিকে দৌড়াও আল ফেরাহ আল্লাহ হুয়েলাম আল্লাহ রব্বুল আলমীর দিকে দৌড়ানোর বিষয়টি সত্যিকার ভাবে আদর্শ মুসলিম ব্যক্তি বুঝবে তার যত তৎপরতা আছে যত দৌড়ানো আছে সমস্ত দৌড়ানো এবং তৎপরতাকে সে একমাত্র আল্লাহ রব্বুল আলমীর টার্গেটে নিয়ে যাবে দুনিয়ার ব্যস্ততা তাও আল্লাহ টার্গেট কাজ কারবার তাও আল্লাহর টার্গেট আত্মীয় স্বজন তাও আল্লাহর টার্গেট প্রত্যেকটি ব্যস্ততাকে প্রত্যেকটি দৌড়াদৌড়িকে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য করে নেবে এ আয়তে তফসিরের মধ্যে সাহালিবনে আবদুল্লাহ রহমতুল্লাহ বলেন ফাফিরু ইহ এর অর্থ হচ্ছে তিনি আয়তে তফসির মধ্যে এভাবে করেছেন আল্লাহ রব্বুল আলমিনকে বাদ দিয়ে দুনিয়ার যত বিষয় আছে সমস্ত বিষয়কে বর্জন করে একমাত্র আল্লাহর দিকে তোমার টার্গেটকে নির্ধারণ করে নেবে তোমার দৌড়ানো শুধুমাত্র আল্লাহর দিকে হবে সেও আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর দিকে হবে না এই সব কিছুকে বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর দিকে কোনো ব্যক্তি যদি দৌড়াতে পারে সত্যিকারভাবে সে আল্লাহ রব্বুল আলমীর নির্দেশকে পালন করতে পারবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা বুঝতে পেরেছেন এটি আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে নির্দেশ এটি শুধুমাত্র এমন বিষয় নয় যে আমরা মানে এমনিই করব বরং এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ বা ফির রু তোমরা আল্লাহর দিকে দৌড়াও আমাদেরকে দৌড়াতে হবে আমাদেরকে অগ্রসর হতে হবে আমাদের টার্গেটকে নির্ধারণ করতে হবে আল্লাহ রবুল আলমীর দিকে যাওয়ার জন্য তাই এই জন্য আল্লাহ সুবাহন তারা এইভাবে বলেছেন আহলু তফসির মুফাসীর কেরাম এআ তফসির মধ্যে আলো বলেছেন যে আল্লাহর বান্ধাগন তোমরা আল্লাহ রব্বুল আলমিনীর আজাব থেকে নিজেদেরকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলমিনের সবাব লাভ করার জন্য তোমরা দৌড়াও তোমাদের দৌড়ানি হবে আল্লাহ রবুল্লা আলমীর আজাব থেকে তোমাদেরকে তোমরা মুক্ত করে নেবে তোমরা একটি জিনিস থেকে নিজেদেরকে মুক্ত করবে সেটি হচ্ছে আল্লাহর আজাব থেকে আর যেদিকে তোমরা ধাবিত হবে যেদিকে তোমরা যাবে সেটি হচ্ছে ইলা সবাবিল্লাহি সুবাহ আলাহ আল্লাহ রবুল আলমীর সবাবের দিকে আল্লাহ রবুল আলমিন যে প্রতিদানের কথা বলেছেন যে পুরস্কারের কথা বলেছেন সেই পুরস্কার এবং স্বভাবের দিকে তোমরা ধাবিত হবে দিকে তোমরা অগ্রসর হবে কিভাবে অগ্রসর হবে বিল ইমান ইবত ইমানের মাধ্যমে এবং আনুগত্যের মাধ্যমে সত্যিকার আল্লাহ রাবুল্লা আলমীর প্রতিদিন প্রত্যয় পোষণ করার মাধ্যমে এবং আল্লাহ রাবুল আলমীর বিধানকে অনুসরণ অনুকরণ এবং বাস্তবায়নের মাধ্যমে তুমি আল্লাহ রাব্বুল আলমিনের স্বভাবের দিকে দাবিতে হবে এখানে আরেকটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে সেই বিষয়টি হচ্ছে এই যে কোনো ব্যক্তি হয়তো ধারণা করতে পারে যে যে আমি আল্লাহর দিকে দৌড়াচ্ছি কিন্তু আল্লাহর প্রতি তার কোনো ভালোবাসা নেই আল্লাহ রাবুল আলমীর প্রতি সত্যিকার ইমান নেই অথবা আল্লাহ রাবুল আলমীর বিধানের আনুভূত্য নেই সেই ব্যক্তি যদি এই ধারণা করে সেই ব্যক্তি যদি এই যে আমি আল্লাহর দিকে দৌড়াচ্ছি তাহলে তার এই সত্য নয় সঠিক নয় সে সত্যিকারভাবে আল্লাহ রাবুল আলমীর দিকে দৌড়াতে পারছে না বা না বরং আল্লাহ রাব্বুল আলমীর দিকে দৌড়ানোর বিষয়টি তার শুধুমাত্র দাবি ছাড়ার কিছুই না তাই কোনো ব্যক্তি যদি সত্যিকারভাবে আল্লাহ রাবুল আলমীর দিকে হতে চায় আল্লাহ রাব্বুল আলমীর দিকে অগ্রসর হতে চায় তাহলে অবশ্যই তাকে আল্লাহ রাব্বুল আলমীর প্রতি এবং তার বিধানের আনুগত্য মেনে নিতে হবে এর মাধ্যমে অগ্রসর হতে হবে এই পথেই অগ্রসর হতে হবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমাদের পথ নির্ধারিত আমাদের পথ আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে কোন পথে আমরা আল্লাহর বুলার্মী দিকে দৌড়াবো কোন পথে আমরা অগ্রসর হব। সেই পথ আমার পক্ষ থেকে আমি যদি নির্ধারণ করে নেই, সেই পথ আমার পক্ষ থেকে আমি যদি তৈরি করে নেই তাহলে ওই পথে দৌড়ানো কোন অবস্থায় গ্রহণযোগ্য হবে না বরং এই পথে আপনি আল্লাহর দিকে পৌঁছতে পারবেন না আপনার টার্গেটে পৌঁছতে পারবেন না তাই ওরা বিভ্রান্ত পথভুষ্ট ওরা পথ হারা দৃশ যারা বিভিন্ন পথ পদ্ধতি নিজের আবিষ্কার করে নিজেদের খাহিস অনুযায়ী নিজেদের ধারণা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলমিন দিকে দৌড়াচ্ছে আর তারও মনে করছে যে হয়তো তারা আল্লাহ রাবুল আলমীর টার্গেটে পৌঁছে যাচ্ছে গন্তব্যে তারা পৌঁছে যাচ্ছে আদৌ কোনো গন্তব্যের দিকে তারা দাবিতে হচ্ছে না বরং তারা দাবিত হচ্ছে যে দিকে যেহেতু আল্লাহ রাবুল আলমিন যে রাস্তা দেখিয়েছেন এই রাস্তাকে উপেক্ষা করে এই রাস্তাকে পরিহার করে বর্জন করে যদি কোনো ব্যক্তি আল্লাহর দিকে দৌড়াতে চেষ্টা করে তার জন্য একটি পথ হচ্ছে দাবিত হবে সেটাই আল্লাহ সুবাহ তার জন্য জাহান নাম অবধারিত রয়েছে সেই জাহান দিকে মূলত অগ্রসর হয়ে যাবে তাই তফসির মধ্যে আরেকটি বিষয় বলেছেন যে আয়তের মধ্যে আল্লাহ সুবাহনতলা মূলত এই কথা এভাবে বলতে পারতেন যে স্যার ও ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে অগ্রসর হয়ে যাও অথবা একথা বলতে পারতো রেঝাবু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে যাও অথবা আল্লাহ রাস্তার দিকে যাও অথবা তা আলাহ তোমরা আল্লাহর দিকে আসো এইভাবে আল্লাহ সুবাহা বলেন বরং আল্লাহ সুবাহ তারা ইয়াতের বলেছেন ফাফির রু যে তোমরা ভেগে আসো তোমরা দ্রুত বেগে আসো এই বেগে আসার অর্থ হচ্ছে পালিয়ে আসার অর্থ হচ্ছে ধরিয়ে আসার অর্থ হচ্ছে যে বান্দা আল্লাহ রব্দুল আলমিনী আজহাবের কথা উপলব্ধি করবে আল্লাহ রবুল আলমিনীর শাস্তির কথা উপলব্ধি করবে ওই শাস্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য মনে হয় যেন সে বিপদগ্রস্ত হয়ে গিয়েছে সমস্যাগ্রস্ত হয়ে গিয়েছে কোনো বিপদ আক্রান্ত করেছে এই জন্য সে আল্লাহ রব্বুল আহমীর দিকে দ্রুত দৌড়াতে থাকবে এবং আল্লাহ রব্লুল আলমীর দিকে ধরিয়ে আল্লাহ টার্গেটে সে অগ্রসর হতে থাকবে যেমন কোনো ব্যক্তি যদি তাকে একটা বাঘ অথবা একটা নেটে অথবা একটা সিংহ তাকে আক্রমণ করে ঠিক সিংহ যখন যদি আক্রমণ করে থাকে ওই সিংহ থেকে সে ব্যক্তি নিজেকে রক্ষা করে নিজেকে মুক্ত করার জন্য যেই চেষ্টা করবে এই চেষ্টাটাই হচ্ছে মূলত সত্যিকার ফেরার সত্যিকারভাবে মানে দড়িয়ে যাওয়া পালিয়ে যাওয়া তাই বান্দা গুনা থেকে অপরাধ থেকে অন্যায় থেকে আল্লাহ রব্লুল আলমীর অবাধ্যতা থেকে সত্যিকারভাবে পালিয়ে আসবে আল্লাহ রবুল্লা আলমীর কাছে আল্লাহর বিধানকে আনুগত্য করার জন্য এবং এটাই হচ্ছে সত্যিকার ইয়াকান আবুদু বা ইয়াকান্তিনের আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আরেকটি স্টেজ আরেকটি পর্যায়ে অথবা আরেকটি যেটি বান্দাকে অবশ্যই এই মঞ্জিল অতিক্রম করতে হবে আরেকটি মঞ্জিল আলোচনা করেই হয়তো আলোচনা শেষ করে দেব সেই মানজিলটি হচ্ছে শেখুল ইসলাম কাজিম রহমতুল্লাহ বলেন মঞ্জিরেতুল ইনায় রুজু প্রত্যাবর্তন ও ফিরে আসা এর মঞ্জিল এই মঞ্জিরে যখন বান্দা আসবে তখন বান্দা সত্যিকারভাবে প্রত্যাবর্তিত হয়ে আসলো ফিরা আসলো অপরাধ অন্যায় যা আছে সব কিছুর সাথে বান্দা সম্পৃক্ত হয় যখন হতাশ হয়ে যাবে যখন নিরাশ হয়ে যাবে তখন বান্দার সামনে আর কোনো বিষয় স্পষ্ট থাকবে না যে তার জন্য মুক্তি আদৌ আছে কি তার জন্য নিরাপত্তা আদৌ আছে কিনা তখন বান্দা যে আল্লাহ রব্বুল আলমীর কাছে ফিরে আসবে এটাই হচ্ছে আলী ইনায় বাতুয় রুজু বান্দা ফিরে আসবে প্রত্যাবর্তিত হবে আল্লাহ রাবুল্লা আলমীর কাছে এই মঞ্জিল অবশ্যই বান্দাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে কোন বান্ধা যদি তার উজুকে আল্লাহ রাব্বুল আলমীর উদ্দেশ্য করতে না পারে সে সত্যিকার ভাবে আল্লাহ রবুল আলমীর করতে পারলো না নিজেকে এবং নিজেকে আল্লাহ রব্বুল আলমীর সাথে সম্পর্কিত করতে পারল না এই জন্যই তো মহিয়ান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে শিখিয়েছেন বালাহ মুসিবত বিপদ যখন কঠিন অবস্থার মুখোমুখি যখন আমরা হবো তখন আল্লাহ রব্বুল আলম বলেছেন যে আমরা বলবো ইন্নাহি ওয়া ইন্না ইহি রা জরুণ আমরা আল্লাহর জন্য ওয়া ইনা জরুণ এবং আমরা তার কাছেই ফিরে যাবো আমরা আল্লাহ রবুল আলাম কাছে আমাদের সর্বাবস্থায় ফিরে যেতে হবে একমাত্র প্রত্যাবর্তন স্থল হচ্ছে আমাদের আল্লাহ রবুল আলমিনোয়ার শিক্ষা দিতেন আল্লাহ হে আমার রব হে আমার আল্লাহ তোমার রহমতই তো একমাত্র আমরা চাই তোমার রহমত আমরা তোমার কাছে মাঙ্গি তোমার কাছে চাচ্ছি রহমত চোখের এক ফলক পরিমাণ সামান্যতম সময়ের জন্য তুমি আমার রব আমাকে আমার দিকে ন্যস্ত করে দিও না আমার সাথে সম্পৃক্ত করে দিও না বরং আমাকে তোমার দিকে সম্পৃক্ত রাখো তোমার সাথে সম্পৃক্ত রাখো যাতে আমি তোমার কাছে সত্যিকার প্রত্যাবর্তিত হতে পারি তোমার কাছে ফিরে যেতে পারি তোমার সাথে আমার সম্পর্ককে নিবিড় করতে পারি মজবুত করতে পারি একজন আদর্শ মুস্তিন ব্যক্তি এই বিষয়টি সত্যিকারভাবে উপলব্ধি করবে আর সেটা উপলব্ধি করার জন্যই তুমি তল্লা সুবানও তারা জুমারের চার মধ্যে বলেন তোমরা তোমাদের প্রতিপালকের দিকে তোমরা তোমাদের রবের দিকে তোমরা ফিরে আসো তোমরা হয়তো ঘুরছ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টলে স্টলে তোমরা মতো আর ঘুরো না তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ফিরে আসো এবং তার সামনে তোমরা আত্মসমর্পণ করো তার জন্য তোমরা আজ্ঞাবহ হও তার নির্দেশের অনুগামী হো অনুসারী হো কবলে তোমাদের কাছে আজাব এসে দেওয়ার আগে আজাব এসে দেওয়ার পর আর ফিরে আসার সুযোগ থাকবে না সুপ্রিয় দর্শক ভাই বোনেরা অত্যন্ত ভালো করে উপলব্ধি করুন আল্লাহ রব্বুল আলামিন, যখন বান্দাকে পাক করবেন বান্দাকে যখন আল্লাহ রবুল আলমিন ধরবেন ধরার পরে তখন বান্দার জন্য আর এই সুযোগ থাকবে না যে আবার আর আল্লাহর দিকে ফিরে আসবে তখন বান্দা আল্লাহ রব্বুল আলমিন আজাবের মুখোমুখি হয়ে যদি বান্দা ফিরে আসার কথা ঘোষণাও দেয় তার এই ঘোষণাটুকুনি ছোষণা ছাড়া আর কিছুই হবে না আল্লাহ রবুল্লা আলমীর কাছে ঘোষণা কোনো মর্যাদা হবে না তাই আল্লাহ সুবাহা বলছেন তোমাদের কাছে আল্লাহ রব আলমিন আজাব আসার আগে তোমরা আল্লাহ রবুল্লা আলমীর কাছে ফিরে আসো যদি তোমরা আল্লাহ রবিন আজাব আসা পর্যন্ত অপেক্ষা করে থাকো তাহলে তোমরা আল্লাহ রব আমিনের সাহায্য থেকে মাহরুম হয়ে যাবে সারুন অতপর তোমাদেরকে সাহায্য করা হবে না যদি তোমরা ফিরে না আসো তাহলে তোমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন আর সাহায্য করবেন না তোমরা আল্লাহর সাহায্য লাভ করতে পারবে না এআতের মাধ্যমে আমরা এই বিষয়টি আরও স্পষ্ট করে বুঝতে পারলাম যে আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমীর কাছে অপরাধ অন্যায় বান্দার যাই হোক না কেন যত অপরাধের মধ্যেই বান্দা নিজেকে লিপ্ত করুক না কেন কিন্তু বান্দার জন্য আল্লাহ রবুল আলমীর কাছে ফিরে আসা একটি গুরুত্বপূর্ণ বিধান বান্দা অপরাধ থেকে আল্লাহ রবুল্লা আলমীর কাছে ফিরে আসবে এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই এখানে নিরাশার কোনো কারণ নেই আমাদের অনেকের এই হতাশা আমাদের জীবনে কাজ করে যা আমরা মনে করে থাকি যে হয়তো আমি অনেক অন্যায় করেছি জীবনে অনেক অপরাধ করেছি অনেক খারাপ কাজ করেছি যখন আমি একটু রিভিউ করি আমার জীবনকে আমার এই হায়াতের স্ক্রিনকে যখন আমি একটু নিজের চোখের পর্দার সামনে নিয়ে আসি সঙ্গোপনে আমার কাছে অনেক অপরাধ অনেক অন্যায় সব কিছু আমার কাছে ফুটে উঠে আমার চোখের সামনে এসে যায় তো এত অন্যায় করেছি তারপর আমি কীভাবে আল্লাহরবুল কাছে ফিরে আসবো না এই হতাশার কোনো কারণ নেই আমার আল্লাহ সুবাহ তালা এর চেয়েও বেশি আউসা আল্লাহ গুলামিনীর রহমত এর চেয়েও বেশি প্রশস্ত সত্যিকারভাবে যদি কোনো বান্দা আল্লাহ রাবুল আলমের কাছে ফিরে আসে প্রত্যাবর্তন করে আল্লাহ মানুম তালা বান্দাকে ক্ষমা করে দেবেন এবং বান্দার এই ফিরে আসাকে গ্রহণ করবেন তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার জীবনে আবুদানের যেই মঞ্জিলগুলো রয়েছে সেই মঞ্জিলগুলোকে সত্যিকারভাবে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এখানে তিনটি মঞ্জিল আমরা আলোচনা করলাম আল্লাহ রাবুল আলমের কাছে সাহায্য কামনা করবে দ্বিতীয় যেটি সেটি হলো আল্লাহ কাছে ফিরে যাবে এবং তিন নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমীর কাছে বান্দার প্রত্যাবর্তন হবে বান্দা কি সত্যিকারভাবে উপলব্ধি করে আল্লাহ রব্বুল আলমীর কাছে ফিরে আসবে আল্লাহর বিধানকে মেরে নেবে আজকে আর সময় নেই আমাদের হাতে সুপ্রিয় দর্শক আজকে এখানেই আমাদের বিদায় নিতে হচ্ছেন ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আপনাদের সাথে সাক্ষাৎ হবে আগামী পর্বে আপনারা আমাদের সাথে আবার অংশগ্রহণ করবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি ওসলিল্লাহু আলা মুহাম্মদী ও আলা আলী মোহাম্মদিন ওয়াসাবিহি আজমাঈন ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাক a ah.